বাংলা মানবতা সমাধান দর্শক শ্রোতা আজকেও আমরা একটি পর্ব আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল যে পর্বটি হজরত আদম আলহিম এবং হজরতিম এই দুই পায়গম্বরের মাঝখানে কিছু কতফকতন বা ঘটে যাওয়া একটি অত্যন্ত চিত্তাকর্ষক ঘটনা আসুন আজকের এই পর্বে আমাদের সঙ্গে যারা আলোচনায় অংশ নিচ্ছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিই আছেন বিজ্ঞ আলোচক শেখ শহীদুল্লাহ খান মাদানী আসালামাইকুম রহমতুল্লাহ এবং রয়েছেন শেখ আহমদুল্লাহ আসসালামাক এবং আরও আছেন আমাদের রবিন ও প্রাজ্ঞ আলোচক ডক্টর হাফিজ এব উপস্থাপনায় আমি জাহাঙ্গীর আলম ইসলাহী সম্মানিত দর্শক শ্রোতা আসুন আমরা শেখ আহমদুল্লাহকে উপস্থাপনের জন্য প্রথমেই আহ্বান ধন্যবাদ আপনাকে অত্যন্ত চমৎকার একটি ঘটনা প্রতি আপনি ইঙ্গিত করেছেন যেটি হাদিসের কিতাবসমূহে শিরোনাম হয়ে এসেছে এহতেজা আদম ও মৌসা আদম আলা সাল্লাসাল্লাম তাঁরই সন্তান মৌসাল্লাহসাল্লামের উপর বিজয়ী হয়ে গেলেন দালিলিকভাবে প্রমাণের আলোকে ঘটনাটি এসেছে সহি মুসলিম বোখারি সহ বেশিরভাগ হাদিস গ্রন্থ সমূহে বর্ণাকারী হজরত আবুহীল্লাহ তালহ প্রসিদ্ধ হাদিস বর্ণাকারী তিনি এর সাত করেন জেনবী করিম সাল্লা আলি আসাল্লাম একবার এর সাথ করলেন যে আদম আলাইসালাতসালাম এবং মূস আলাহ সাল্লাতে উভয়ে বিতর্কে লিপ্ত হলেন বিতর্ক লিপ্ত হওয়া বলতে পিতা পুত্রের যে বিতর্ক হয় মধুর বিতর্ক মধুর জিজ্ঞাসা এটা পিতা পুত্রের মধ্যে হওয়াটা খুবই স্বাভাবিক সেখানে হজরতে আদম আলি সালামকে লক্ষ্য করে সর্বপ্রথম প্রশ্ন ছুড়ে দিলেন মূসা আল্লাহ সাল্লা প্রশ্ন ছুটতে গিয়ে তিনি আদম আলাহ সাল্লাতে প্রথমেই বললেন যে আল্লাহতালা আপনাকে নিজের হাতে সৃষ্টি করেছিলেন এক দ্বিতীয় বৈশিষ্ট্য হলো। আল্লাহ তালা আপনাকে নিজের হাতে সৃষ্টি করে ওয়ানি আল্লাহ তালা আপনার ভিতরে প্রাণ সঞ্চার করলেন নিজের হাতে সৃষ্টি করলেন প্রাণ সঞ্চার করলেন তৃতীয়তে এসে বললেন যে আল্লাহ শুধু এটুকুই করেন আল্লাহ ফেরেশ তাদেরকে দিয়ে আপনাকে করার করলেন চতুর্থত তো ওয়া আস কানাকাল জানা আপনাকে জান্নাতে জায়গা দিলেন স্থান দিলেন এই চার চারটি বৈশিষ্ট্য দেওয়ার পরেও আপনি কি করলেন আমাদের সবাইকে জান্নার থেকে বের করে দিলেন মাধ্যমে আপনার একটি ভুলের কারণে আমরা সবাই জান্নাত থেকে বের হয়ে চলে আসলাম আপনি কেন এই কাজটি করলেন অর্থাৎ আপনার কারণে আমরা সবাই চলে আসলাম এখানে এসে একটু বলতে হাদিসের এই পর্যায়ে এসে শারাহিন হাদিস বা হাদিস বিশ্লেষক মনীষীগণ উল্লেখ করেছেন যে আসলে নবীগণের ভিতরে মুসা আলহিসাল্লা বিশেষভাবে জীবনে বহু ঘানি পোহাচ্ছেন একেবারে জন্ম থেকেই যার ঘানি শুরু জন্ম হয়েছে এক জায়গায় সেখান থেকে তাকে পালিয়ে তার মা লুকিয়ে তাকে বাঁচানোর চেষ্টা সে শত্রুর ঘরে লালন পালন সেখান থেকে বেড়ে ওঠা সেখানে আবার এক ব্যক্তিকে শাসন করতে গিয়ে একটা দুর্ঘটনা হয়ে যাওয়া মানুষ হত্যা হয়ে যাওয়া সেখান থেকে আবার মাদায়েন শহরে চলে যাওয়া সেখান থেকে আসা এরপর এমন এক জাতির দায়িত্ব পাওয়া যে জাতিকে যদি উনি ডানে টানেন তো ওরা যায় বামে উনি যদি বলেন যে সোজা তারা বলে বাঁকা উনি যদি একটা বলেন তারা ১০টা প্রশ্ন করে বসে এমন এক বেয়ারা জাতি বলা যেতে পারে এই ইহুদি জাতির দায়িত্ব তিনি পেলেন তো এমতো মুহূর্তে তিনি নবীদের ভিতরে মানে একেবারে জন্ম থেকে শেষ পর্যন্ত খুব কষ্টে তিনি ছিলেন সে কষ্ট থেকে হয়তোবা তিনি বাবার প্রতি সন্তান হিসাবে প্রশ্ন ছুড়ে তুললেন যে আপনি আমাদেরকে কেন জানা পেবেন জালালি ছিল আর কি সেটাই বলে তো আদম আলাহাতাম এক কথা জবাব দিয়ে দিলেন মুসা সমস্ত কথার জবাব এক কথা হয়ে গেল তিনি বললেন যে আচ্ছা তোমার প্রতি আল্লাহ তালা যে কিতাব নাজিল করেছিলেন তওরাত লক্ষ্য করে আদম আলাহ সাল্লাম বললেন যে তোমার সেই কিতাবে লেখা আছে আদম তার রবের যে নির্দেশ ছিল এই নির্দেশটাকে না বুঝে হোক যেভাবে হোক লঙ্ঘন করে ফেলেছেন ফলে তিনি বললেন যে এই এক কথার মাধ্যমে আলহামদুলিল্লাহ আমরা ইসলামের বিজয়ই কামনা করি যেহেতু তিনি শেখ আহমদুল্লা শোনালেন তো আমরা শেখ হিজবুল্লাহ সাহেব যদি দর্শকদের উদ্দেশ্যে শিক্ষণীয় বিষয় কি আছে আলহামদুলিল্লাহ আসলে এই ঘটনার মাধ্যমে আল্লাহ রাবুল আলমিন তার বান্দাদেরকে একটি শিক্ষা দিতে চাচ্ছেন এটা যে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে যে সিদ্ধান্ত হয়ে আছে এটা আগে হোক পরে হোক এটা হবেই বাস্তবায়ন হবে বাস্তবায়ন হবে সেটাই যাচ্ছি এই ক্ষেত্রে যদি তোমাদের মনোপুত সিদ্ধান্ত না হয় বা তোমাদের কাঙ্ক্ষিত কোনো ফলাফল যদি না আসে তে এটা ভাবার কোনো কারণ নেই যে তোমাকে অবহেলা করা হয়েছে বা তোমাকে অবজ্ঞা করা হয়েছে এটা ভাবার কোনো কারণ নেই বরং এটা মনে করতে হবে আল্লাহ লিখন সেটি আমি নিয়েছি এটাই ওয়ালকাদিহি ওসর রিহি মিনালি তালা যেটা আমরা বিভিন্ন ইয়েতে বলে থাকি যে আমাদেরকে এই তকদিরটা মেনে নেয়া যেটা যে সেটা ভালো হোক বা মন্দ হোক সেটা আমাদেরকে মানতে হবে এটা হচ্ছে আমাদের ইমানের একটি অংশ এবং যদি এই ইমানের এই অংশতে যদি আমরা দুর্বলতা প্রকাশ করি তাহলে আমরা অন্যান্য জাতির মতো বা যারা এটাকে বিশ্বাস করেন না তাদের মতো আল্লাহ মাফ করুক ইসলাম বহির্ভূত ইয়েতে পরিণত হতে পারে তো এই জন্য আমাদের সবসময় এই জিনিসটি চিন্তা করতে হবে যে আল্লাহ রাবুল আলমিনের সিদ্ধান্তটাই হচ্ছে বড় সিদ্ধান্ত এখন প্রশ্ন হলো এই সিদ্ধান্তটা বড়ো সিদ্ধান্ত এটা আমরা জানবো কীভাবে জানার উপায় হচ্ছে যে আমি করতেছি একরকম হওয়ার কথা একরকম হচ্ছে অন্য আরেক রকম তাহলে এখানে ধরে নিতে হবে যে আল্লাহর ফয়সালা এরকম ছিল বলেই আল্লাহ আল্লাপাকের এই কাজটা হয়েছে আচ্ছা এই ক্ষেত্রে আমাদের কোরআন করিম শহ রসুল করিম সাল্লা আলী সাল্লাম হাদিসের মধ্যে এই বিষয়গুলোর উপর আল্লাহ পাক অনেক অনেক আয়াত নাজির করেছেন রাসুল্লাহ আসাল্লাম হাদিসের মধ্যেও আমাদেরকে সেগুলো স্মরণ করিয়ে দিয়েছেন যে দেখো আল্লাহর সিদ্ধান্তের উপর তোমাদের অটল অবিচল বিশ্বাস থাকতে হবে এবং এতে তোমাদের কোনোরকমের দুর্বলতা প্রকাশ পেতে পারবে না এখন রসুল আল্লাহ সাল্লাহসাল্লামে জীবদ্দাস আমরা দেখি তেরোটি বছর রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম মক্কা মাদ্দমায় কষ্ট করলেন আল্লাহ পাকের কি এই ক্ষমতা ছিল না যে কুনফায়াকুনের মাধ্যমে সেখানে সবকিছু ভেনিস করে দিয়ে ইসলামকে বিজয়ী করে দিতে পারতেন করেন কেন করেন যে আল্লাহ রবুল আলম সিস্টেমটাই এইভাবে রেখেছেন যে নবীকে এজন্য কষ্ট স্বীকার করতে হবে ধৈর্য ধারণ করতে হবে এবং শেষ ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে এটাই হচ্ছে সুননাতুল্লাহ বলেন তাজী সুন্লাহ এটা হলো একদিকে আরেকটা জিনিস আমরা এখানে লক্ষ্য করতে পারি যে পিতা পুত্রের এই মধুর যে একটি কথা হলো নিজেদের মধ্যে এ থেকে এটা প্রমাণ হয় যে অনেক সময় বিভিন্ন পরিবারে পিতা পুত্রের মধ্যে কথা কাটাকাটি হয় এক আবার দেখা যায় শিক্ষক ছাত্রের মধ্যেও বিভিন্ন বিষয় নিয়ে দ্বিমত হতে পারে তাহলে দেখা যায় যে এখানে দ্বিমত করার একটা অবকাশ আছে নিজের মত প্রকাশেরও কী আছে একটা সুযোগ আছে কিন্তু এই সুযোগটাকে কাজে লাগিয়ে বা এই সুযোগটা ব্যবহার করে তিনি যেন এমন কোনো সিদ্ধান্তে উপনীত না হন এখান থেকে আমরা বুঝতে পারলাম যে বড়দের কাছে কোনো কিছু বোঝার জন্য খোলাসা করার জন্য আমার মনে কোন সংশয় থাকলে এটা পেশ করা অবদ্রতা নয় তবে সেটা কয়েকটি শর্ত সাপেক্ষ এক সংশয় দূর করা যেতে পারে সেটা ভদ্রতার গন্ডিতে অবশ্যই থাকতে হবে শিক্ষা দিচ্ছে আজকে আমরা সমাজে বেশ কিছু মানুষ পাই যারা দেখবেন যে সারা জীবনটা অন্যায় অবিচার খারাপ কাজের চায়। তারা বলতে চায় যে আমার ভাগ্যে তো এরকম আছে আমার ভাগ্যে আছে আমি বেনামাজি হবো আমি আপনি নামাজের কথা আমাকে বলেই কি লাভ হবে না চায় তেমনি না একটা মানুষ নিতে চায় যেটা দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে একটু বিস্তারিত বলা দরকার তো আমরা ইতিমধ্যেই বিরতির দ্বার প্রান্তে পৌঁছে গেছি আমরা ইনশাআল্লাহ বিরতির পরে আবারও ये विषय विस्तारित आलोचन प्रवृत्शल्लाह शुदी दर्शक श्रोता छोट बरती संगे थकुन बिरतर पर आबारों फिर आसब इनशालाइकुम वरहमतुल्ला वबरकत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 হাফেজ এবিএম, জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় মূল ভিত্তি করতেছে আর কি আছে জানার জন্য দেখুন সকাল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 बुजुर्ष विशिष्ट नीतिमाल जार कारण इसलम सारा विश्व जनप्रिय हो उठे देखूल मौलिक ज्ञान परवर्ती अनुष्ठान पिस আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির সময় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা যে পর্বটি আজকে আপনাদের সামনে উপহার দিচ্ছিলাম সেটা হচ্ছে হদরত আদম আলহিৎ আসসালাম এবং মূসা আলাইহি সাল্লা সালামের মাঝখানের সেই কথোপকথন সেই বিতর্কটি যার থেকে অনেক শিক্ষণীয় বিষয় আমাদের প্রাজ্ঞ আলোচক মণ্ডলী আপনাদের সামনে উপস্থাপন করতেছিলেন খারাপ পথে চলে এর সপক্ষে তারা কাদারকে ভাগ্যকে দলিল হিসাবে ব্যবহার করতে চায় বলতে চায় যে আদম আলাহিসুসালাম তিনি ভুল করলেন কিন্তু দলিল হিসাবে তিনি গ্রহণ করলেন যে তার ভাগ্যে এটা ছিল তাই ঘটেছে তো আমি বেনামাজি এটা আমার ভাগ্যে আছে তাই আমি বেনামাজি আছি আমি অমুক খারাপ কাজ করি এটা আমার ভাগ্যে আছে তাই আমি আছি এরকম এই ধরনের বলে থাকে আমরা বলবো যে আসলেই আপনার কথাটা কিছুটা ঠিক রয়েছে কিন্তু অধিকাংশই ভুল তা ভুল কেমনি এখানে ভুল করেছেন দুজন ভুল করেছেন আদম হয়েছে অন্যায় হয়েছে সাথে সাথে তিনি আল্লাহ সুবাহর কাছে তৌবা করে সমাজে ভালো পথে তিনি ফিরে আসার চেষ্টা করলেন এবং ফিরে আসলেন আল্লাহর কাছে আরো তিনি প্রিয় হয়ে গেলেন পক্ষান্তরে ইবলিস সে যখন বুঝল যে সেও আল্লাহর অবাধ্য সেও ভুল করেছে কিন্তু ভুল করার পর সে কোনো দিন ভালো হওয়ার চেষ্টা করলো না আল্লাহর কাছে তৌবা করার চেষ্টা করলো না বরং চিরজীবনের জন্য বিতাড়িত হয়ে খারাপ পথেই থাকলো তো যিনি আজকে বলতে চাচ্ছেন যে আমি বেনামাজি আছি এটাই আমার ভাগ্যে আছে তাই বেনামাজি আমরা বলবো যে আপনি যদি আদম আলি সেসাল্লামের কথা দিয়ে দলিল নিতে চান আর যদি আপনি তৌবা করে ফিরে না আসতে পারেন না আসতে চান তাহলে আপনি আদমের পথে যাননি আপনি গেছেন অত্যন্ত সুন্দর দলীয় বলতে চাচ্ছিলেন যে আপনি দলিল দিবেন আদম আলা কাজটা করে দলিল স্থাপন করেন সেটাই বাবার পথ অনুসরণ করেন তাহলে গুরুত্বপূর্ণ একটা বিষয় উঠে আসছে কিন্তু আমাদের এক লোক স্লোগানই দেয় যেমনে না চায় তেমনি না পুতুলের কি দোষ গানই আছে আমাদের ঠিক এই গান আমাদের সমাজে কিন্তু প্রচলিত আছে বিভ্রান্ত করছে তো এই ঘটনার একটি জবাব যেটা শেখ দিলেন আরেকটি জবাব আমার মাথায় আসলে সেটা হলেই আদমসালাম তাকদিরের দায় কখন দিলেন মৃত্যুর পরে এ তো মুসাই দুনিয়াতে আসছেন তারপরের ঘটনা এটা ঘটে যাওয়ার পরে উনি তো জীবদ্দশা এটা বলেন নাই যখন আল্লাহ বললেন যে কেন তুমি গাছ থেকে খেলে আমি তো করেছি তখন তো তিনি বলেন নাই আল্লাহ এ তো আপনি এখান থেকে এই যে একটা কতপকতন এই কথোপকথনটা সম্পূর্ণ জগতের যেটি তাদের জীবনের খাতা বন্ধ হয়ে যাওয়ার পরে আপনি জীবনের খাতা খোলা থাকা অবস্থা যদি এটা বলেন তো এটা অযৌক্তিক দ্বিতীয়ত আদেম আলাহ সাল্লাম কিন্তু এই কথার মাধ্যমে যে তাকদিরের উপরে তিনি ভরসা নিয়েছেন ব্যাপারটা শুধু তাই নয় মহাদিস একরাম অত্যন্ত জোরালোভাবে দাবি করেছেন যে এই হাদিসের ভিতরে আরেকটি দিক আছে যেটি আমরা হয়তো লক্ষ্য করিনি সেটা হলেই মহাদ্দিস একরাম বলেন আদমাল আসলামের ভাষাটা লক্ষ্য করেছেন কি না আপনারা উনি মোসা আসামকে লক্ষ্য করে বললেন আল্লাহ কি তোমাকে নবী হিসাবে নির্বাচন করেননি তোমার প্রতি তৌরাত আল্লাহর কিতাব কিনা আজেল করেননি এই ভাষাগুলো থেকে আদমল আল আসলাম চাইছেন তার সন্তানকে যে বাবা মোসা আমাকে যে আল্লাহ জান্নাত থেকে বের করেছেন এ তো আগে আল্লাহ লিখিয়ে রেখেছে তার মানে আল্লাহর প্ল্যান ছিল এরকম করে আল্লাহ আমাকে বের করবেন বের করার ভিতরে তোমার সমস্ত পাপাচারের সাথে গুলিয়ে ফেলব। এটা তো অযুক্তা এবং একই সঙ্গে এই ঘটনার সঙ্গে আরেকটি বিষয় জড়িত ইমানবুল গায়েব আমরা এই ঘটনা থেকে বুঝলাম এই ঘটনা কোথায় আমরা দেখিনি পৃথিবীর স্বাভাবিক কোন জগতে হয়নি তিনি যদি একটা ব্যবসা করেন ব্যবসায় যদি তিনি লস করতেছেন তখন তিনি বলেন না যে আমার ভাগ্যে লস আছে তাই আমি লসের এর পথেই যাচ্ছি সেখানে তিনি লস থেকে বের হয়ে আসার চেষ্টা করতেছেন তিনি একটা চাকরি করলে সেখানে তিনি বলেন না যে আমার এই বেতন আছে এটাই আমি মেনে নিচ্ছি বরং তিনি আরো পরীক্ষা নিরীক্ষা দিয়ে প্রমোশনের জন্য অগ্রসর হওয়ার চেষ্টা করতে অর্থাৎ বিশ্বাসের জন্য এটা মুখে ধোয়া হিসাবে তোলার জন্য না এবং আমার কর্মের ক্ষেত্রে লক্ষণীয় শুধু আমার বিশ্বাস থাকবে চেষ্টা আমার করার দায়িত্ব ইন্সানা আসা আমি চেষ্টা করবো হবে অনেক সময় কথা যারা বলে না কেন সময় চেষ্টা করেছেন তা তো করিনি আমাকে চেষ্টা করে দেখেন তো নামাজ পড়া দেয় কিনা তোমার স্ত্রী নেতো পড়লাম তো তাহলে দেখা যায় আপনি ইচ্ছা করলে চেষ্টা করলে আপনি চেষ্টা করলে পারবেন একটা জিনিস হলো এটা যে আমরা এই কথাগুলো বলে নিজেকে আরো দূরে ঠেলে দিচ্ছি এই কথাগুলো বলে আমাদেরকে দিন থেকে দূরে সরিয়ে দেওয়ার রাস্তা বের করে নিশ্য সেক্ষেত্রে আমাদেরকে এই কথা বলতে হবে যে দেখুন আল্লাপাক আপনাকে একেবারে জড়ো পাথরের মতো করে দেয় নেই যে আমি ছুড়ে মারলাম তো সেটা চলে যাবে সেটা ফেরত আর আসার কোনো ইয়ে নেই বরঞ্চ আল্লাপাক আপনাকে এমন শক্তি দিয়েছেন আপনার সামনে সত্য মিথ্যা দুটোকে আপনি মজার ব্যাপার হলো আরো যে আমরা জেনে শুনে আচ্ছা আপনি যে অন্যায় এটা অন্যায় না এটা আপনি জানেন না হ্যাঁ জানি তাহলে কেন আপনি অন্যায় করছেন ভাগ্যে আছে ন্যায়টা করেন সেটাও আপনি ভাগ্য হয়ে যাবে থাকুক ভাগ্য থাকলে তো আরো ভালো বিষয় এটা করা যাচ্ছে আল্লাহর দোষ দিয়ে বলেন যে আল্লাহ করা কোন বিবেকানুগী কি বলবে যে ডাক্তারের ওই প্রেসক্রিপশন লেখার কারণে আমার বাবা মারা গেছে ডাক্তার লিখেছেন সেজন্য রুগী মরেনি রুগী মরিবে জানিয়া ডাক্তার আছেন আল্লাহ লিখেছেন আল্লা লেখার কারণে জানতে হবে না এরপর একটা সুন্দর কথা যে তাকদিরের বিষয় এজন্য বলা হয় তাকদীর মারাতির হলো আরবা চারটি প্রথম হলো দ্বিতীয় কিতাব তৃতীয় মাসি এই পথে চলবে এটাই আল্লাহ রেখেছেন আল্লাহ জানেন যে এর গতি হবে এই কাজ হবে এই অনুযায়ী সেটি আল্লাহ সুবাহ মাধ্যমে আল্লাহ আল্লা সুবহান করে চলতে বাধ্য বরং আল্লাহ সুবহান এরপরও অসংখ্য নির্দেশ জারি করেছেন তোমাকে ভালো পথে চলতে হবে খারাপ পথে চলা যাবে না ভালো পথে চললে এই প্রতিদান নিজেকে হ্যাঁ এটা কোনো সময় হতে পারে না আমাদের কথা হচ্ছে যে আপনি ভালো হওয়ার চেষ্টা করেন দেখেন ভালো হতে পারেন কিনা এবং আল্লাহ পাক বলেছেন যে আমার পথে এসে ভালো হওয়ার চেষ্টা করবে বিভিন্ন এছাড়াও মনে করেন যেটা ঘটে গেছে সেটা না আপনি জানলেন কালকে আপনার ভাগ্য কি আছে ভালো মন্দ আপনি কেমন জানেন তা তো আপনার জানার কোন সুযোগ নাই তাহলে আপনাকে মানুষ সবাই চাই ভালোর দিকে যাবে আপনি ভালো দিকে যাওয়ার চেষ্টা করুন যেমতা ছিল চমৎকার আমলের ব্যাপারে তাকদীর দোহাই দিচ্ছেন আপনি ঘরে বসে থাকছেন না কেন রিজিকির মালিক আল্লাহ জানান না আপনি আপনি কেন যাচ্ছেন সেখানে তার মানে আর ওখানে গিয়ে ভিন্ন আকর্ষণ করবেন এটা তো হতে পারে না পাশাপাশি আমার মনে হয় আদিসের যে গায়েবের বিষয়টা আমরা উল্লেখ করছিলাম সেটি খুব গুরুত্বপূর্ণ যে ইমান বিল গায়ব আমাদের ইমানের গুরুত্বপূর্ণ একটি অংশ হলো অদৃশ্যের বিষয়ের প্রতি ইমান আনা অদৃশ্য বিষয় বলতে যেগুলো আমরা দেখছি না কিন্তু আল্লাহ এবং তার হাদিসে এসেছে আমরা দেখিনি বা আমাদের ইন্দ্রিয়ের বাইরে কিন্তু বিশ্বাস করব ইমানদার হিসাবে যে মোহাম্মদ সাল্লাহাম যা বলেছেন আল্লাহ তাকে জানিয়েছেন তাই বলেছেন অতএব এখানে অসত্যের কোন সম্ভাবনা নেই এবং একই ধরনের ঘটনা আমাদের নবীম সাল্লামের জীবনে ঘটেছে ঘটনা ঘটেনি কিন্তু আমাদের বিজ্ঞ আলোচক মন্ডলীকে আমরা আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা পাপ পুঙ্কিল পথ পরিহার করে আমলে বা সুন্দর আমুল করার পথে ফিরে আসি যে যার ফলে আমাদের এহলৌকিক এবং পারলৌকিক জীবন হবে সুষমা মন্ডিত সাফল্যময় আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিনা ইরুল মুসলিম আসসালাম আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফআই কোয়াড্রান কোট আটচল্লিশ রোড বার্মিংহাম ইউকে পাউন্ড অ্যাকাউন্ট নাম্বার শূন্য এল শর্ট কোড সোয়েব বিআইসি কোড বাইশ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন মানবতার সমাধান আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দান আদভী আপনারা দেখছেন পিস টিভি বাংলা